আমাদের উদ্যোগটাকেও কবুল করুন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে যাই একটি অপরাধ এটি কবিরা গুণ তা হলো উজনে আর মাপে কম দেওয়া মাপে আর উজনে কম দেওয়া সফু এই নিখিল সৃষ্টির সবটাই সৃষ্টি করেছেন তবে পরিমিত ভাবে নির্ধারিত সবকিছুরই একটি পরিমাণ রয়েছে পরিমাপ রয়েছে পরিমিতি রয়েছে আর তাই মানুষের জীবনেও চলতে গিয়ে পরিমাপ আর পরিমিতি প্রয়োজন পরিমাপ পরিমিতি ওজন মানুষের জীবনের জন্য প্রয়োজন আর তাই আল্লাহ সফা আল্লাহআ আমাদের জীবনের এই একান্ত প্রয়োজনীয় বিষয়টাকে নিজেই সৃষ্টি করেছেন এবং আর উজনকে ঠিক রেখেছেন আল্লাহ সফা আল্লাহ আল্লাহ যুগে যুগে প্রেরিত নবীগণ আলী সালামের সাথে মিজান দিয়েছেন পরিমাপ আর উজনের মূল একটি নিদর্শন এর নাম হলো পাল্লা সালা বলছেন সাথে এটি কিতাব দিয়েছেন মৌলিক কিতাব অথবা সাহিফা এবং মিজান দিয়েছেন মিজান আসি আমরা কেউ কারো নাম রাখি মিজান কিন্তু মিজান আর বিভাষার শব্দ যার মানে হলো উজন করার জিনিস বা দাড়ি পাল্লা পৃথিবীর সকল যুগে সবসময় সর্বত্র ন্যায়ের প্রতীক কল্যাণের প্রতীক আর এই দাড়ি মানুষ তৈরি করেনি আকাশ আর জমিনাল ষষ্ঠ আল্লাহ সৃষ্টি করেছেন আর আমাদের জীবনযাত্রার স্বাভাবিকতা রক্ষার জন্যে তিনি নবীগণের হাতে মিজান দিয়েছেন তিনি নাজিল করেছেন কিতাব এবং দিয়েছেন মিজান কেন যাতে করে নবী মানুষের মাঝে কায়েম করতে পারেন আল কিস্ত ন্যায় সত্য সুবিচার সবার মৌলিক অধিকার তো পরিমাপ করার যে যন্ত্র তারই পাল্লা আল্লাহ সুফানা করেছেন কোন ব্যক্তি কোনো গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয় অথবা ব্যক্তি তৈরি করে যেমন তিনি দিয়েছেন দিয়েছেন ঠিক দাড়ি পাল্লা দাঁড়ি দাড়ি পাল্লার কারণ যাতে সব মাপা যায় পরিমাপ করা যায় পৃথিবীর সবটা পরিমিত পরিমাপ করেছেন আল্লাহ সুফান তিনি আকাশ থেকে আমাদের জন্যে যেমন কিতাব নাজিল করেছেন নাজিল করেছেন মিজান পরিমাপের জন্য কারণ পৃথিবীর সবকিছুই তিনি পরিমাপ করে সৃষ্টি করেছেন এমনি ওজনহীন অর্থাৎ এমনি না সব কিছুই পরিমিত পরিমাপ করে সৃষ্টি করেছেন আর মিজান দিয়েছেন যাতে আমরা পরিমাপ করতে পারি জীবনের জন্যই পরিমাপ প্রয়োজন জীবনের সব কিছুর এমনকি দাড়ি পাল্লাও নাজিল করলেন নবীগণের মাধ্যমে হ্যাঁ প্রত্যেক নবী তার সমসাময়িক সময়ে কিতাবের মাধ্যমে ন্যায় বিচার কায়েম করেছেন দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক নির্ধারিত পরিমাপের প্রতীক যার যদ্দুর পাওনা দূর দেওয়া মাপে আর উজনে কিন্তু বাস্তবতায় আজ মাপ আর উজন আমাদের জীবনে ন্যায় বিচারের বাস্তবতায় প্রতিষ্ঠিত আছে কি যদি না থাকে উজন আর পরিমাপ ন্যায় বিচারের প্রতীক হয়ে প্রতিষ্ঠিত না থাকা কবি আজকে আমাদের সমাজে হয়তো দাড়ি দাড়ি হয় একদিকে নিচু হয়ে যায় অথবা আরেক দিকে উচ্চ হয়। মাপ আমাদের মাঝে ঠিক নাই তাই কবির আগুনায় লিপ্ত রয়েছে সহজভাবে যদি বলি যে আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার নিশ্চিত রাখার জন্য মাপ আর ওজন দরকার ছিল নিশ্চিত রাখা উচিত ছিল কিন্তু আজকদূর রয়েছে প্রথম যদি বলি মাপ মাপ মানে তা যেমন গজের মাপ মিটারের মাপ কিলোমিটারের মাপ শুধু তাই না মাপ আবার একান্ত তরল পদার্থ মাপার আর বিভিন্ন ধরনের পাত্র রয়েছে এই সবগুলোকে করআন আল করিম আলাদা আলাদা ভাবে উল্লেখ করেছে আর উজন ওজন দিতে গিয়ে পাটকারা দিয়ে উজন করতে হবে এটাও করআন আল করিম আলাদা আলাদা ভাবে বলেন সাল্লাহ আলি এবং আলি হিমুসাল্লাম পরিমাপ এবং উজন এক শতভাগ ঠিক রাখার জন্য তার সমাজে তার উন্মে এবং তার পরবর্তীদেরকে পরিমাপ আর উজন আমাদের মাঝে উলট পালট হয়ে যাচ্ছে আর তাই কবিরা আমরা লিপ্ত রয়েছি উজন এবং পরিমাপ সংক্রান্ত বিষয়গুলোকে এক এক করে বর্ণনা করেছেন আল্লাহ নিজে কেয়ামতের কঠিন দিনে উজন দিবেন বলেছেন মিজান করবেন ভালো আর মন্দ রব্বুল আলমিনের দাড়ি পাল্লায় হিসাবের দিনে অনুপরিমাণ ভালো হলেও ব্যক্তি দেখতে পাবে অনুপরিমান মন্দ করলেও তা দেখতে পাবে কেয়ামতের কঠিন দিনে চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম হওয়ার জন্যেও অথবা নিজের কৃত অপরাধের জন্য জাহান্নে শাস্তি ভুগ করে জান্নাতে আসার জন্য আর বদি ভালো আর মন্দ সর অপরাধ তাই র মিজানের ওই পাল্লায় নেকি বেশি হওয়ার তৌফিক আমাদেরকে দিন ওই পরিমাপে টিকে থাকার তৌফিক দিন তব বলে আমি বলেছেন ফা আমান প্রজ্বলিত অগ্নিকুণ্ড তাদের জন্য যাদের দাড়ি পাল্লাটা নেকি আর কল্লানটা হালকা হবে বদিটা ভারী হয় জীবনের কোন ক্ষেত্রে ওই মিজানের কমার বেশি করা কবিরা গুণা করা যাবে না ওইখানে ধরা খেতে হবে ধরা খেতে মিজান। পরিমাপের এই শ্রেষ্ঠ যন্ত্রটি দিয়ে জীবনের প্রত্যেকটি অধ্যায়কে ঠিক রাখতে বলেছেন আজকের পৃথিবীতে বিচার বিচার কার্যের ন্যায় এবং শৃঙ্খলার প্রতীক হলমের এই এই দাড়ি যে কারণে প্রত্যেক জাস্টিস তাদের কোর্টের সামনে অথবা চেয়ারের পিছনে সব জায়গায় অথবা টেবিলে দাড়ি পাল্লার ছবি দেওয়া রয়েছে যাতে কম আর বেশি না করে পরিমাপে বেশি আগুনা বিচার কার্য ন্যায় ভিত্তিক হওয়ার জন্যে এর সিম্বল হলো দাঁড়ি পাল্লা বন্ধুগণ পরিমাপ আর ওজন এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন একচল্লিশ নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে কে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে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 ईमानलर परिचर्या छड़ा एक ममिनो तार लक्ष्य उद्देश्य पुजते आसन रसुल्लामेर रेखे जावा श्रवणर मध्यमे निजर ईमान तुम एवं रियजुस दर्शे हमारे थकूँ देखून रियाजु सालेहीन परवर्ती अनुष्ठान पिसाए সালাম আলাইকুম আহমতুল কর্তৃক প্রদত্ত আমানত তাই ন্যায় বিচারের প্রতীক করা হয়েছে দাড়ি পাল্লাকে যাতে উজনে কম আর বেশি না করা হয় ঠিক করা হয় এবার যদি বিচার কার্যেরই বাস্তবতা বাদ দিয়ে আমাদের বাস্তব জীবনে ওজন আর পরিমাপকে আমরা চিন্তা করি। আজ বিভিন্নভাবে ওজন এবং পরিমাপ আমাদের দ্বারা কম আর বেশি হচ্ছে আমানতের খেয়ানত হচ্ছে আমরা লিপ্ত রয়েছি যদি পরিমাপ তা দেখতে গিয়ে প্রথমত জমির পরিমাপের ব্যাপারটা দেখি জমি বিভিন্ন নামে বিভিন্ন সূত্রকে মূল ধরে মাপা হচ্ছে জমি আমাদের দেশ আর জাতির মধ্যে জমি মাপতে গিয়ে কাঠা অথবা শতাংশ অথবা বিঘা ঠিক এমনি নাম দিয়ে মাপা হচ্ছে মাপতে গিয়ে জমির মাপ ঠিক রাখতে গিয়ে আইল আমরা কি ঠিক রাখছি সরাসরি নির্দেশ দিয়ে ভয় প্রদর্শন করে বলেছেন করেন তাদের উপরে যারা জমিনের আইল ঠেলায় আইলকে নষ্ট জমির পরিমাপের বাস্তবতায় আমাদের মাঝে আমানতের খেয়ানত কবি রাখু না ডবিন হেদায়তীবন লওয়ার এই কারণ থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন এবার যদি জমির পরিমাপ বাদ দিয়ে আরও একটু আগাই জমি তো বাদ দিলাম কাপড় বা বিভিন্ন ধরনের ব্যবহার্য বিষয় মাপার জন্য মিটার অথবা গজ আমরা ব্যবহার করি মিটার আর গজ যা ব্যবহার করি পরিমাপ হিসাবে পরিমাপের যন্ত্র হিসাবে পরিমাপক সূত্র হিসাবে দুর্ভাগ্যজনক সত্য আমরা অনেকেই হয়তো এর মধ্যে আমানত রক্ষা করি না আর এই আমানত করার কারণে আজ আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে না সূচক রয়েছে সূত্র রয়েছে তাজ আজ আমানতের সাথে আমাদের মাঝে প্রতিপালিত হচ্ছে না যেখানেই এই আমানতের খেয়ানত এটাই কবিরাগুনা এবার যদি আসেন আমরা পরিমাপ একেবারে তরল পদার্থ মাপার জন্য বিভিন্ন ধরনের লিটার অথবা আউন্স ঠিক এমনি ভাবে পাত্রের মাধ্যমে মাপি এই পাত্রের মাধ্যমে মাপার যে প্রচলন আমাদের মধ্যে রয়েছে এতেও কি আমানত রক্ষা হচ্ছে যদি কোনোভাবে পাত্রের মাধ্যমে পরিমাপ করতে গিয়ে খেয়ানত করা হয় এটা কবি লাগোনা রব্বুল আলমিন হেদায়ত না সিফ করুন আজ আমাদের মাঝে এটা হচ্ছে তারপর যদি উজন সত্যি কেজি গ্রাম শের, মন টন এই দিকে চলে আসি আমরা কত ঠিক যা বলি তা আমানতের খেয়ানতের কারণে নিজেদের ক্ষতি হচ্ছে ধ্বংস হচ্ছে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে অতাল কেরিবে বাটকার দিয়ে পরিমাপের যন্ত্র পরিমাপ মধ্যে ঢেলে তা আলমিন সতর্ক করে বেশ কয়েকটি সুরার সূচনাতে এই ব্যাপারে স্পষ্ট বলে যেমন যখন ওরা কি আমাদের কঠিন দিনে পুনরুত্থিত হবে এটি কঠিন দিনের জন্য রব্বুল আলমিনকে আমাদের কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে উজনে আর পরিমাপে কম বেশি করার অপরাধ থেকে অথবা সতর্ক অথবা দূরে থাকতে আমাদেরকে আদেশ করেছেন আজকে আমাদের সমাজে আমরা ওজন করতে গিয়ে আর পরিমাপ করতে গিয়ে ঠিকমতো করছি রব্বুল আলামিন উজনে অথবা পরিমাপে তা বাটকারা দিয়ে অথবা হোক কোনো পরিমাপের পাত্র দিয়ে পরিমাপ করতে গিয়ে যথাযথ ভাবে ঠিক আদেশ করেছেন রব্বুল আলমিন তাদের কঠিন শাস্তির কথা বলেছেন সতর্ক করে বলেছেন পুনরুত্তিত হবে না সকল মানুষ যে তিন রব আলিনের সামনে দাঁড়াবে ওই দিনে পুনরুত্তিত হবে নাকি ভেবেছে যারা উজনে কম দেয় পরিমাপ করতে কম দেয় ব্যক্তির নিজের কল্যাণ সমাজের কল্যাণ পরিবারের কল্যাণ জাতির কল্যাণ বলে ঘোষণা করেছেন আর বেশি আর কম করা মুনাফি কি ধ্বংসের কারণ কবিরা গোনা এবার আমরা বলবো দুর্ভাগ্যজনক সত্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে আজ উজনে কম দেয়ার প্রবণতা সবচাইতে বেশি অল্প ব্যবসা অল্প পুঁজি অনেক লাভ করার প্রবণতা বেশি উজনে কম দেয়ার প্রবণতা বেশি পরিমাপে কম দেয়ার প্রবণতা বেশি এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র আর তাই ব্যবসায়ী মাত্রই ওই ভালো মানুষ বলা খুব কঠিন হয়ে গিয়েছে লেখা থাকবে হয়তো পাঁচশো গ্রাম পাবো চারশো গ্রাম লেখা থাকবে এক কেজি পাওয়া যাবে নয়শো গ্রাম আজ বিভিন্নভাবে তা কেবল দ্রব্য খাবার দ্রব্য না ঔষধ বিভিন্ন ব্যবহার্য বিষয়ে কাপড় চুপড় সকল ক্ষেত্রে ওজন আর পরিমাপ টিকলেই অথচ জেনে রাখা উচিত একজন আদর্শ ব্যবসায়ীর জন্যে তিনটি শর্ত কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে ব্যবসা করেছেন নবীগণ আলিহিম ব্যবসা করেছেন রসুল সালামের দশজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন আশারা জন ছিলেন এদের নয় জন ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী কিন্তু আজ কয়জন ব্যবসায়ীকে আমরা ভালো মানুষ বলতে পারি সমাজে এর কারণ ইসলামের নির্দেশিত ব্যবসায়ের মূল সূত্রগুলো আজ ব্যবসায়ীদের মাঝে প্রতিপালিত হচ্ছে না তাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ আজ ক্ষতিগ্রস্ত এবং বলেছেন ব্যবসার তিনটি মৌলিক শর্ত এক নম্বর একজন ব্যবসায়ী তার উচিত তার হিসাবের আয় এবং ব্যয় জোয়ারার আর ভাটা সব লিখে রাখা এ টু জেড লিখে রাখতে হবে কে রাখলে ক্ষতিগ্রস্ত হবে খুঁজ নিয়ে দেখুন যারাই সমৃদ্ধ ভালো এবং উন্নত ব্যবসায়ী টিকে রয়েছে দীর্ঘদিন ব্যবসায় এদের জোয়ার আর ভাটা আয় এবং সব স্পষ্ট দিকে কেবনে আসলো কেবনে গেল আয় আর বেয়ের কোন খবর নাই যত লাভই হোক ভালো করতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠান একদিন লালবাতি বাতি জ্বলবেই তাই ব্যবসার মূল বৈশিষ্ট্য লিখে রাখতে হবে আর আল্লাহ আলা সবচেয়ে দীর্ঘতম আয়াত কোরআন আলী করিমের ওই আয়াত যে আয়াতে তিনি আদেশ করেছেন লিপিবদ্ধ করে রাখার জন্য লেনদেন কে প্রধানকে মানুষের আয় এবং ব্যয় সবচেয়ে দীর্ঘতম আয়াত একটি আয়াত সবচেয়ে দীর্ঘতম আর ওই আয়াতটাই হলো লিখে রাখা সংক্রান্ত অধ্যায় লিখে রাখা সংক্রান্ত ব্যবসার প্রথম বৈশিষ্ট্য আদর্শ ব্যবসায়ী প্রথম বৈশিষ্ট্য লিখে রাখবে দুই নম্বর আলা উজনে কম আর বেশি দিতে নিষেধ করেছেন তাই আদর্শ ব্যবসায়ী সে উজনে আর পরিমাপে কম আর বেশি দেবে না টিকটিক মতো দেবে যে তার গুড উইল তৈরি হবে তারই জন্য কল্যাণের আর তিন নাম্বার একজন আদর্শ ব্যবসায়ী তার ব্যবসা নিজে সমৃদ্ধ হতে সমাজকে উপকার দিতে প্রতারণা করবে না বলল একটা দেল আরেকটা একটা এমনটা অবশ্যই হবে না এই ব্যবসার তিনটি মৌলিক বৈশিষ্ট্য ইসলামী সেরিয়াতে এক নম্বর লিখে রাখা আ এবং বে দুই নাম্বার ব্যবসায়ী ওজনে আর পরিমাপে কম দেবে না আর তিন নম্বর প্রতারণা করবে না মানুষের সাথে ফকিগন বলেছেন যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হিসেবে এই তিনটি বৈশিষ্ট্য রক্ষা করে ব্যবসা করে তাহলে এর বিপরীতে তিনটি পুরস্কার সে পাবে এক নম্বর ব্যবসার মাধ্যমে অডেল সম্পদের অধিকারী হবে সে অল্প দিনে দুই নম্বর ব্যবসা মানে মানুষের সেবা জনসেবা গুড উইল মানে মানুষ চিনবে বুঝবে মানুষের সেবা পাবে মানুষ তার কাছ থেকে সেবা পাবে আর তিন নম্বর একজন আদর্শ ব্যবসায়ী যে মানুষের সেবা করতে পারে সে তিন নম্বর নেতৃত্ব লাভ করে যে কারণে প্রত্যেক নবী জীবনে ব্যবসা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল হোসেন ব্যবসা করেছেন আর ব্যবসা করতে গিয়ে ওজনে কম আর বেশি দেয়া যাবে না আজ আমাদের মধ্যে যা ব্যবসায়ী বিভিন্ন ধরনের ওজন আর পরিমাপের সাথে জড়িত যত পারে কম দিতে চায় যত পারে ডাকাতি করতে পারে না আমরা সবাই মিলে নিজেরা উজনে আর পরিমাপে ঠিক দেই। আরেকজনকে উজনে আর পরিমাপে ঠিক দিতে বলি ব্যবসায়ী যারা তারা শক্তি ব্যবসার আদর্শ হিসেবে উজনের আর পরিমাপে ঠিক দেবো বিপরীতে উত্তম পরিমাপে কম দেওয়ার মতো কবি রঘুনাথকে হেফাজত করুন আমিনুমাত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 उ बार्मिंग नंबर शून्य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 মানবতার সমাধান আসসালামুকান শ্রোতা আপনাদের সামনে রিয়া কিতা থেকে নিয়মিত আলোচনা নিয়ে এসছি তো আজকের আলোচনার বিষয় বাবুল হাসি আলাল মিনাল ফি ইসনাল জীবনের শেষ মুহুর্তে শেষ বয়সে বেশি বেশি নেক কাজ করার প্রতি মানুষদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এ বিষয়ে অধ্যায় এই অধ্যায়ে ইমাম নববি রাহমাল্লাহ উনি দুটি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় চারটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরায় ফাতিরের সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মা আওয়ালামিমান আমি কি তোমাদেরকে বয়স বাড়িয়ে দেই নাই মাফি হিমান তাদ এতটুকু বয়স কি আমি তোমাদেরকে দেই নাই যেই বয়সে তুমি সেই বয়সে তুমি চিন্তা ভাবনা করে অনেক কিছু উপদেশ গ্রহণ করতে পারতে এবং তোমার কাছে কোনো প্রমাণকারী জিনিস আসে নেই তো আগে হাদিসে আবু রাজা আল্লাহ হাদিস রসুসালাম বলেন আজারি বোখালির হাদিস আবু হরাজ বলেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ ষাট বৎসর বয়স দিয়েছেন ষাট বৎসর বয়স পাবার পরেও যদি সে সৎ কাজ করার যদি সুযোগ না পেয়ে থাকে তাহলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে মাজুর মনে করেন না এবং তার অজর কে আল্লাহ তালা গ্রহণ করবে না তাহলে পঞ্চাশ ষাট চল্লিশ বছর বয়স দিয়েছে আর আল্লাহ আমি বয়স দেয় যে বয়সের ভিতরে তুমি ইচ্ছা করলে সেখান থেকে কিছু নসিহত তুমি গ্রহণ করতে পারতে অজা নাজির আবার আমি তোমার কাছে নজিরও পাঠিয়ে দিয়েছি নজির কি बस जो बेसि चुल पा शुरू हो तक कि तुम बोझा उचित छोना बस कमे आस बेष्ट तक तुम ने कम करते नहीं